পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্রসমূহ ছড়ে পড়বে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে তখন প্রত্যেকে জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাৎ ছেড়ে এসেছে हे मानस किसी तुम्हें तुम्हारहिम पालन करता सम्पर्भ्री तुम्हें अतपर तुम्हें सुबिन नस्त करूषम कर गठन करो ना बर तुम्हरा दान प्रतिदान के मिथ्या मन करो অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখক বৃন্দ তারা জানে যা তোমরা সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান নামে তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে তারা সেখান থেকে পৃথক হবে না ওয়া মা আদরাকা মা ইউমুদদিন থুম্মা মা আদরাকা মা ইউমুদদিন আপনি জানেন বিচার দিবস কি অতপর আপনি জানেন বিচার দিবস কি যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর